আয়সা রাজে আলাহ তালাহতে বর্ণিত তিনি বলেন রাসিল উল্লাহ সাল্লাসাল্লাম এ তিন দিনের অধিক রাখা রাখার নিষেধাজ্ঞা কেবল সে বছরের জন্যই ছিল যে বছর লোকে দুর্ভিক্ষে পড়েছিল তিনি চেয়েছিলেন ধোনীরা যেন গরিবদের খাওয়ায় নইলে আমরা তো পরবর্তী সময় পায়েগুলো পনেরো দিন রেখে দিতাম মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর পরিবার পরপর তিন দিন পর্যন্ত তরকারি দিয়ে জবের রুটি পেট ভরে খাননি